আর তোমরা নারীদের সঙ্গে সদ করবে কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁচরের হার থেকে এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁচরের উপরের হাড়। যদি তা সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে আর যদি তা যেভাবে আছে সেভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে অতএব তোমাদেরকে ওয়াসিয়াত করা হলো নারীদের সঙ্গে সৎ করার জন্য